যে প্রান্তে বসে বিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারক বন্ধুগণ আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করছিলাম কবিরা গুণাগুলোকে নিয়ে কারণ কবিরা গুণা আমাদের মাঝে বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে আমাদের অনেকেই কবিরা গুণা হয়তো সানন্দেই করে যাচ্ছি কিন্তু গুণা জানি না যদি জানতাম অবশ্যই করতাম না তবে এই কবিরা গুণা এমন গুণা যা অবশ্যই জানার সাথে সাথে ছেড়ে দিতে হবে আর তৌবা করতে হবে কারণ আল্লাহ ভান হুয়া তালাত তৌবা ছাড়া কবিরা গুণা ক্ষমা করেন না আল্লাহ সুহা আনা তো বা করলে ক্ষমা করে দেবেন ইনশা আল্লাহ তবে জানাটাও আমাদের জন্য কর্তব্য কারণ আল্লাহ সুভা তে প্রথম প্রথম ফরজ করেছে আমাদের উপরে লেখাপড়াকে বলেছেন একরা পড়ো জানতে হবে আর এই জন্যে ইমান আনয়নের আগে ইমান আনয়নের অংশ হিসেবে লেখাপড়া করতে হয় জানতে হয় রব্বুল আরমিন বলেছেন ফা আল্লাহ আগে তুমি জেনে আল্লাহ সুফানা ছাড়া আর কোনো ইলাহ নাই তাই শিক্ষা জ্ঞান অর্জন ইমানের অংশ ইসলামের প্রথম ফরজ তাই জেনে নিতে হবে আর জেনে নিয়ে জানা অনুযায়ী আমল করতে হবে বন্ধুগণ আমাদের এই উদ্যোগ পরস্পর পরস্পরকে জানানোর জন্য। যাতে আমরা জানতে পারি আর আমল করতে পারি কারণ জানার পরে আমল না করা অপরাধ তবে জানাটাও একটি মর্যাদা জানতে হবে কারণ জানলে বিবেক বারবার বারবার তারিত করবে জ্ঞাত বিষয়ে আমল করার জন্যে অবলাস ফানতার মধ্যে সকলকে সত্য জানার এবং আমল করার তৌফিক দিন আমিন বন্ধুগণ আজকে আমরা আলোচনা করতে চাই একটি কবিরা গুনাহ নিয়ে আর তা হল শরীয়তের পরিভাষায় এইভাবে বলা হয়েছে যে গণিমতের মাল চুরি করা যদিও গণিমতের মাল এই কথাটি শেরিয়তে শততো প্রমাণিত সত্য কিন্তু আধুনিক বাস্তবতায় গানীমতের মাল এর পাশাপাশি আরেকটি কথা আমাদের বলা উচিত তা হলো সরকারি মাল আত্মসাত করা গানিমত মানেই হলো ইসলামী রাষ্ট্রের সরকারি সম্পত্তি ইসলামী রাষ্ট্রের সরকারি সম্পত্তি যদিও গনীমত মানে যুদ্ধ লব্ধ সম্পত্তি বটে একটা অংশ রাষ্ট্রের থেকে যায় আর আরেকটি অংশ যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদের মাঝে বন্টন হয় তবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেনাপ্রধানের ব্যবস্থাপনায় সর্বাধিনায়কের ব্যবস্থাপনায় তো আজকের পৃথিবীতে তো আর ঠিক এই ধরনের গণীমতের বাস্তবতা নেই বরং আজকের পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থায় আমরা রাষ্ট্রীয় সম্পত্তি রাষ্ট্রীয় কুষাগার বলতে পারি কারণ রাষ্ট্রের সকল সম্পত্তি রাষ্ট্রীয় কুষাগারে যায় গণীমতের মাল চুরি করা যেমন ঠিক এমনি রাষ্ট্রের সম্পত্তি আত্মসাত করাও ঠিক এক এবং অভিন্ন অপটে তাই আমরা জেনে নেব গানীমতের মাল এবং রাষ্ট্রীয় সম্পত্তি চুরি করাটা কবিরাগুনা বিভিন্নভাবে যেভাবেই হোক রাষ্ট্রীয় কুষাগার অন্যায়ভাবে খালি করার যে প্রক্রিয়া এটা হলো কবিরাগুনা এর সাথে যারাই জড়িত তারা প্রত্যেকেই কবিরাগুনার সাথে জড়িত বন্ধুগণ সরাসরি যদি আমরা গানীমত নিয়ে আলোচনা করি আসফা আলো তালা গণীমতের মাল অন্যায়ভাবে আত্মসাত করাকে উল্লেখ করেছেন গাল্লা শব্দ দিয়ে বলেছেন যাবেন কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল তাল আলিহিআ ওসাল্লাম মাদিনাতুল মোনা ওয়ারায় ১০ বছরের নবৌতী জিন্দিগিতে সাতাইশটি যুদ্ধ করেছেন সাতাইশটি যুদ্ধের ডাইরেক্ট নেতৃত্ব তিনিই দিয়েছেন রসল সাল্লু তাল আলী ওসাল্লামের নির্দেশনায় আর অনেক যুদ্ধ হয়েছে প্রতিযুদ্ধেই শত্রুদের কাছ থেকে পরাজিত শত্রুদের পরিত্যক্ত সম্পত্তি গানিমত হিসেবে এসেছে ইসলামী রাষ্ট্রের কুষাগার বৃদ্ধি পেয়েছে কিন্তু কেউ যাতে এমন ধারণা করতে না পারে যে নবী সাল আলী ওসাল্লাম রাষ্ট্রীয় কুষাগার তথা গণীমতের মাল নিয়ে গিয়েছেন এই জন্য এটা ডাইরেক্ট করে অনেকের মায়া আতনাজির করেছেন অনেক মহেনেকেরা মতে অথবা ভাঙানা হুয়া তা আলা গাড়ি মতের মাল লুকিয়ে নিয়ে যাওয়া কোনো নবীর জন্য শুভনীয় নয় এই কথাটা বলে আমাদের শিক্ষা দিয়েছেন কারণ যদি কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান রাষ্ট্রীয় কুষাগার থেকে যথেচ্ছা অন্যায়ভাবে সম্পদ নিয়ে যায় যেন রাখা উচিত তার আর ওই সম্মানজনক রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের আসনে অধিষ্ঠিত থাকার হক থাকে না বরং রাষ্ট্রীয় সম্পত্তির সরচাইতে বড় পাহারাদার তো তিনি তো পাহারাদারি যদি পাহারা না দিয়ে চুরি করে তাহলে কোথায় যাবে কথায় বলে বেড়া দিল পাহারার জন্যে কিন্তু খেত যদি বেড়াই খেয়ে ফেলে কোথায় যাবে সব্বুল আলমিন তাই তা কোরআনিকেরিমে উঠিয়ে দিয়েছেন যদিও রসুল সল্ল্লাহু তালাআলি ওয়া আলী ওসাল্লামের সানে ইয়াত নাজিল হয়ে পরিচ্ছন্ন হয়েছে স্পষ্ট হয়েছে বিষয় আমাদের জন্য শিক্ষণীয় হয়ে বেড়ে উঠেছে যে আত্মসাত রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাত কোনো আদর্শ রাষ্ট্রনায়কের আচরণ হতে পারে না যেমনটা হয়নি বিশ্বনভী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলিহি ওয়া আলী ওসাল্লামের ব্যাপারে এবার প্রশ্ন হল রসুল সল্ল্লাহ তাল আলী হুসল্লাম যে আদর্শ রাষ্ট্র তৈরি করেছিলেন আমরা যদি তার আদর্শের দিকে তাকাই তাহলে দেখতে পাই রসুল সলাল্লাহ তাল আলী হুসল্লাম যখন মাক্ষাতুল মোকার মাদিনাতুল মোনরাই হিজরত করলেন হিজরতের পরে রসুল সলাল্লাহ তা মাদিনাতুল মোন্বারায় বাইতুল মাল তথা স্টেট ব্যাংক অফ মাদিনা তৈরি করার আগে যত জানাজা আসতো প্রশ্ন করতেন এই যে জানাজা মাইয়েত যার জানাজা পরবো তার কোনো ঋণ আছে যদি প্রশ্ন উত্তর আসত হ্যাঁ তার ঋণ আসে রসুল বলতেন তোমরা আলা আল্লাহ তোমরা তোমাদের ভাইয়ের উপরে জানাজা পড়ো আমি পরব না কারণ রসুল সাল্লাহসাল্লাম ঋণগ্রস্ত মাইয়েতের জানাজা পড়তে চাইতেন না কি কারণে দুইটি কারণ মহাদিস এক নম্বর কারণ যাতে করে ঋণ সহ মৃত্যুবরণ করার প্রবণতা থেকে মানুষ রক্ষা পায় দুই নাম্বার উপস্থিত সাহাবাহিক এবং পরিবার পরিজন সবাই মিলে যদি ঋণটা আদায় করে দেয় যাতে করে ঋণ দাতা তার সম্পত্তিটা ঠিকমতো ফেরত পায় এতে যেমন ঋণ গ্রহিতাকেও রক্ষা করা ঋণ দাতাকেও রক্ষা রসুলসল্লাহ তাল আলী ওসালাম এমনটা করেছেন কিন্তু যখন স্টেট ব্যাংক অফ মেদিনা মদিনার ইসলামী রাষ্ট্রের বাইতুল মাল যখন থেকে তৈরি হলো রসুলসাল আসসালাম কোনো জানাজা আসলে বলতেন প্রশ্ন করতেন তার কোন ঋণ আসে কি তার কোন একান্ত বয়স্ক ছেলে মেয়ে আছে কি তার উপার্জনক্ষম উপার্জন করতে পারে না এমন কোনো পুষ্য আছে কি যদি প্রশ্ন হতো উত্তর হত হ্যাঁ তাহলে বলতেন তাহলে এই ব্যক্তির ঋণ এবং তার সকল পুষ্যদের দায় দায়িত্ব আমার কাঁধে অর্থাৎ ইসলামী রাষ্ট্রের বায়তুল মালের কাঁধে তো বাইতুল মাল রাষ্ট্রীয় কুষাগার তো তাদের জন্যে যিনি ক্ষমতায় বসেন তিনি যদি সব নিয়ে যান তাহলে ওরা পাবে কি আজকে তো হচ্ছে তাই যে কারণে যারা ক্ষমতায় তাদের চেহারা পাল্টে যায় ক্ষমতায় যাওয়ার আগে এক ধরনের চেহারা ক্ষমতায় বসার পরে চেহারা পাল্টে যায় কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায় আকার আকৃতি পরিবর্তন হতে থাকে অথচ যারা ক্ষমতায় পাঠালো যারা পাহাড় আধার করে নিয়োজিত করলো তাদের কোনো পরিবর্তন হয় না তাদের চেহারাও পরিবর্তন হয় না তাদের জীবনযাত্রারও পরিবর্তন হয় বন্ধুগণ এটা কবিরা গুণা যত বাস্তবতায় এর সাথে যারাই জড়িত সবাই কবিরা এর সাথে জড়িত সুতরাং কানিমতের মাল মানে রাষ্ট্র সম্পত্তি হ্যাঁ আজও যদি পৃথিবীতে কখনো এমন সহায় সম্পত্তি হয় এটা যে যেকোনোভাবে আত্মসাত করার চেষ্টা হলো অবশ্যই কবিরাগুনা হারাম আর কেমনি রাষ্ট্র সম্পত্তি রাষ্ট্রীয় কুষাগার অন্যায়ভাবে যথেচ্ছা ব্যবহার করা নিজের মতো ব্যবহার করা এটাও হারাম কবিরাগুনা সুতরাং যারা বিভিন্নভাবে ক্ষমতায় রয়েছেন রাষ্ট্রীয় কুষাগারের সাথে জড়িত জনমানুষদের আয় এবং উপার্জন যারা পাহারা দেওয়ার জন্য নিয়োজিত তাদের দেখা উচিত উমরবুল খাতাবন হুকে তাদের দেখা উচিত আবু বকর সিদ্দিক রাজিয়া তালহুকে মুসলিম জাহানের খালিফা হয়েছেন কিন্তু নিজের পরিবার পরিজন পরিচালনার জন্যে নিজেরা ব্যবসা করে উপার্জন করেছেন রাষ্ট্রীয় পদের বিপরীতে বিশাল অঙ্কের টাকা নিয়ে নিজে দুমবার সাইজ হয়েছে না অন্যায় শুধু তাই না খালিফাতুল মুসলিমিনদের একজন মুসলিম পার্লামেন্টের পরামর্শে যখন রাষ্ট্রীয় কুষাগার থেকে দায়িত্ব পালনের সুবিধার্থে নিজে ব্যবসা করলে রাষ্ট্র চালাবেন কেমনে মুসলিম জাহানের খেলাফত চলবে কেমনে তাই সকলের পরামর্শের ভিত্তিতে যখন ভাতা নির্ধারিত হলো ভাতা দিয়ে পরিবার চলছে কিছুদিন পর দেখা গেল তার স্ত্রী প্রতিদিনকার জন্যে যে ভাতা রাষ্ট্রীয় কুষাগার থেকে আসে তার থেকে অল্প অল্প একটু জমিয়ে জমিয়ে মুঠ মুঠ জমিয়ে জমিয়ে ভালো কিছু খাবারের আয়োজন করেছেন খালিফাতুল মুস্তিমিন প্রশ্ন করেছেন কুত থেকে হলো বেগম এই নতুন অতিরিক্ত খাবার সুস্বাদু খাবার উত্তর দিলেন বেগম খালিফাতুল মুসলিমিন রাষ্ট্রীয় কুষাগার থেকে ভাতা হিসেবে যা আসে তাতে অল্প বাঁচায় বাঁচায় এমনটা করেছি ওয়ার্ডার জারি করে দিলেন মুসলিম জাহানের খালিফা আগামী থেকে আমাকে ভাতা হিসাবে এতটুকুন পরিমাণ কম দিও কারণ এতে কম হলেও আমার পরিবার চলে বন্ধুগণ এর নাম সোনালী শাসন এর নাম মানুষের অধিকার এর নাম আদর্শ রাষ্ট্রনায়কত্ব এখানেই নাই চুরি আত্মসাত প্রশ্নই আসে না কিন্তু বন্ধুগণ আজকে বিভিন্নভাবে আমাদের মাঝে সরকারি মালামাল আত্মসাতের প্রক্রিয়া হয় আমরা এই ব্যাপারগুলো নিয়ে আরও কথা বলব যাতে কবিরা গুণা থেকে আমরা সবাই বাঁচতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন তবে কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি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 মুমিন ব্যক্তির ব্যাপারটা অদ্ভুত মুমিনের প্রতিটি কাজই তার জন্য মঙ্গলময় এটা একমাত্র মুমিনেরই বৈশিষ্ট্য তার সচ্ছলতা অর্জিত হলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে তা জন্য কল্যাণকর তার উপর কোন বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ হাদিস সংখ্যা থেকে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ব্যবহার করেছেন সেজন্য ব্যবহার করতে হবে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 कथाजेर इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान पिस সালামু আলাইকুম আহমাতুল্লাহ অবরাকাত ছোট্ট বিরতির পর বন্ধুগণ আবার আমরা ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম মুসলিম জাহাঁদের খালিফা রাষ্ট্রীয় কুষাগার থেকে নিজের পরিবারের জন্যে যা নিতেন একটু মুট্টিমূর্তি করে উদ্বৃত্ত দিয়ে অতিরিক্ত খাবার তৈরি করা তার সহ্য হয়নি বরং পরবর্তীতে নির্দেশ জারি করেছেন এই মুট্টিমুটটি কম আমাকে ইতিও সুতরাং তাদের দিয়েই তো শাসন হয়েছে আর আজকে রাষ্ট্রীয় কুষাগার যেন বাপদা তার চোদ্দ পুরুষের সম্পত্তি মনে হয় আর এর সাথে বিভিন্ন প্রক্রিয়ায় আজ অনেকেই জড়িত কবি রাখুনা না করলে বিরত না থাকলে অবশ্যই ক্ষমা পাবেন না যত হজ যত জাকাত মানুষকে দেখাইয়ে দেন না কেন যত তসবি টিপি না কেন কাম হবেন না বন্ধুগণ গণীমতের মাল গণীমতের মাল আত্মসাতের প্রক্রিয়ায় সোফান বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহ সালের ডাইরেক্ট সম্পর্ক এনে সবার সামনে ক্লিয়ার করে দিয়েছেন যে নবী আত্মসাত করেন না তার মানে সন্দেহ কেউ করা উচিত না তাই নবীর উত্তরসূরি হয়ে নবীর উত্তরাধিকারী হয়ে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করতে চায় তা এমন হওয়া উচিত মানুষ যাতে সন্দেহই না করতে পারে আজকে তো আমরা রাষ্ট্রীয় কুষাগার খালি হয়ে তসরুফ করে আত্মসাত করে রাষ্ট্র এবং সরকার ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তাদেরকে পাহারা দেওয়ার জন্য এন্টি করাপশন তথা দুর্নীতি দমন কমিশন বা বুরু লাগাই পৃথিবীর ভাই সব দেশেই রয়েছে তার মানে নিজেরাই স্বীকার করে নেয়া হ্যাঁ রাষ্ট্র আর সরকার যারা চালায় তারা চুরি করে তারা আত্মসাত করে তারা টাকা তসরুফ করে তাই তাহাদের পাহারা দিতে হয় এটা কেমন ভদ্রতা কেমন সভ্যতা কেমন আধুনিকতা শুধু তাই না উন্নত বিশ্বের দিকে তাকালে মাঝে মাঝে আশ্চর্যান হতে হয় উন্নয়নশীল দেশগুলো বা দরিদ্র দেশ দুর্নীতি হয়ই বটে কিন্তু উন্নত দেশগুলোতেও এমন সব দুর্নীতি হয় যা আর এই দুর্নীতিগুলো বিভিন্নভাবে রহঙ্গায়া পার পেয়ে যাওয়ার চেষ্টা করা হয় গরিব আর উন্নয়নশীল দেশগুলোতে তো ভালাই নাই দুর্নীতি সমানে হচ্ছে যারা দুর্নীতি করছেন রাষ্ট্র সম্পদ আত্মসাত করছেন আর এই প্রক্রিয়াকে যারা সহযোগিতা করছেন যারা বিভিন্নভাবে রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাত করার প্রক্রিয়াকে সহজ করে দিচ্ছেন অথবা নিজেরাও নিচ্ছেন তারা কি ভাবেননি মানুষের সম্পত্তির হিসাব দিতে হবে দুনিয়ায়ও দেওয়া লাগি পরকালেও দিতে হবে কারণ দুইটি জিনিস কোনোদিন মানুষকে ক্ষমা করে না এর একটি হলো অন্যায়ভাবে কারো রক্ত ঝরানো আর আরেকটি হলো অন্যায়ভাবে সম্পদের উপার্জন অন্যায় সম্পদ সম্পত্তি দিয়ে সুখ হয় না শান্তি হয় না কল্যাণ হয় না বরং বেদনা দুঃখ আর কষ্ট বারবার ঘিরে ধরে ভুগ করতে পারে না বরং কবি বাস্তব কুটি কুটি টাকার মালিক হয়ে কোনোদিন আরামের ঘুম তার চোখে আসে না অপরদিকে হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা উপার্জন করলো সারাদিন খেটে খুব কষ্ট করে রাস্তার ধারে ঘুমিয়ে পড়ল এত আরামের ঘুম হলো সকালবেলা সঞ্জীবনী শক্তি নিয়ে বেরিয়ে পড়লো ওর চেয়ে সুখী আর কে রাতে যে আরামে পারে না তার কি সুখ আহ আফসুস সুতরাং বন্ধুকন রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাত করা এবং এর প্রক্রিয়ায় জড়িত থাকা কবির আগুনা আজ হচ্ছে বিভিন্নভাবে গণীমতের মাল হয়তো আজকের বর্তমান পৃথিবীতে একেবারে স্বাভাবিকভাবে আমরা চুকে দেখি না কারণ ইসলামীর যুদ্ধে শত্রুদের পরিত্যক্ত অথবা শত্রুদের সম্পত্তি হলো গানিমত কিন্তু বর্তমান পৃথিবীর কোথাও ঠিক এই ধরনের পরিস্থিতি অনেকটাই নাই ইল্লা মাশাল বরং এই গানিমত মানে যে রাষ্ট্রীয় সম্পত্তি রাষ্ট্রীয় কুষাগার এ ব্যাপারে সকল ফকিগণেকমত আর তাই আমরা বলতে চাই যে বর্তমান পৃথিবীর রাষ্ট্র এবং সরকারের কুষাগারকে যারা যথেচ্ছা ব্যবহার করেন কিভাবে করেন বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন প্রক্রিয়ায় রাষ্ট্রীয় কুষাগার খালি করে দেয়া হয় যেমন টেন্ডারবাজি করা হয় প্রয়োজন ১০ টাকা দেয়া হয় একশত টাকা বিভিন্ন প্রসেসে বিভিন্ন প্রক্রিয়ায় টেন্ডার করে নিজের জন্যে নিয়ে নেওয়া হয় অন্যায় হয় নামে বেনামে শুধু তাই না রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাত করার অভিনব অনেক পরিকল্পনা এবং পদক্ষেপ বর্তমানে রয়েছে খুলে খুলে বললে হয়তো অনেকের গায়ে লেগে যাবে বন্ধু কিন্তু আমরা খুব আল্লাহর ওাস্তে অনুরোধ করে বলতে চাই যে যে চেয়ারে যে যে পদে যে যে অবস্থানে রয়েছেন রাষ্ট্র এবং সরকার পরিচালনায় আল্লাহর ওাস্তে আত্মসাত করবেন না বন্ধুগণ এই ব্যাপারটা তো একেবারেই স্পষ্ট অপরদিকে আরেকটি বিষয় আলোচনা হওয়া উচিত রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাত সাধারণ মানুষজন করে যারা হয়তো চেয়ারে নেই যারা হয়তো ক্ষমতায় নেই যারা হয়তো নির্বাহী অবস্থানে নেই তা কিভাবে দেখুন এক নম্বর সরকার হয়তো একটি সম্পত্তি এক জায়গায় রেখেছে সরকারি সম্পত্তি পাহাড় আদারও হয়তো রয়েছে কিন্তু পাহাড় আদারকে অগুচরে রেখে সরকারের সম্পত্তি নিয়ে যাওয়া এটাও সরকারি সম্পত্তি আত্মসাত যে যেভাবেই সরকারের সম্পত্তি আত্মসাত করবে সরকারের সম্পত্তি মানে মানুষের সম্পত্তি সর্বসাধারণের সম্পত্তি কে আমাদের কঠিন দিনে তা গলায় ঝুলায় নিয়ে আসতে হবে হাদি শরীফে আসতে রসুল সাল্লাহ তাহ্ আলী ওসালাম সহি মুসলিম বর্ণনা করেছেন রসুল সাল্লাহ তাল্লা আলী ওসলামের সাথ করেছেন কে কঠিন দিনে কেউ আসবে এমন যে তার ঘাড়ের উপরে উঠ নিয়ে আর উঠ হাম্বা হাম্বা করে চিৎকার করছে আর সে বলবে ইয়া রসুল আল্লাহ আমাকে সুপারিশ করুন আল্লাহর দরবারে বলবেন না তোমারে কেমনে সুপারিশ করব। তুমি তো তা ডাকাতি করেছিলে কেউ আসবে এমন তার ঘরের উপরে ঘোরা ঘোরা চিৎকার করবে কেউ আসবে এমন তার ঘরের উপরে বকরি ছাগল চিৎকার করবে কেউবা এমন যে সোনা দানা গহনা অস্থাবর টাকা পয়সা চুরি করেছে সব ঘরে নিয়ে আসবে বলবে আমাকে একটু সুপারিশ করো না সুজল্লাহ তালা আলী ওসাল্লাম কোনো আত্মসাতকারীর পক্ষে সুপারিশ করবেন না কোনো আত্মসাতকারীর পক্ষের জন্য সুপারিশ করবেন না তো সাধারণ মানুষ যেভাবে আত্মসাত করছে সরকারি সম্পত্তি লুকিয়ে নিয়ে ঠিক আরও কিছু প্রক্রিয়া সাধারণ মানুষ সরকারি সম্পত্তি আত্মসাত করে যেমন ধরুন সরকার নির্ধারিত ট্যাক্স অথবা ভ্যাট অথবা সরকার নির্ধারিত বিভিন্ন ধরনের সরকারি আইন দ্বারা সিদ্ধ শরীয়তের সাথে সাংঘর্ষিক নয় এমন যে কোনো কর বা ট্যাক্স হয়তো ফাঁকি দিল ফাঁকি দেয়া মানেই তো সরকারি টাকা আত্মসাত করলো সরকারি সম্পত্তি আদায় করল না খেয়ে ফেলল সাধারণ মানুষজন এইভাবে আত্মসাত করছে সরকারি সম্পত্তি যে যে অবস্থানেই থাকুক না কেন নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করা উচিত আমি যদি কোন সাধারণ নাগরিক হই দেশ আমার কাছে যা পাবে রাষ্ট্র যা পাবে তাকে দিচ্ছি যদি আমি রাষ্ট্রকে প্রাপ্য জিনিস প্রদান করি তাইলে তো রাষ্ট্র আমাকে ফিরিয়ে দেবে ট্যাক্স ভেট দিচ্ছি কি না ঠিকমতো সরকারি বিভিন্ন কর আয়কর রাষ্ট্রের উন্নতি চাই দেশের উন্নতি চাই আয়কর দিলাম না ফাঁকি দিলাম এ তো রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাত করলাম কারণ সরকারি বিধান অনুযায়ী যতটুকুন পরিমাণ আয়কর দিতে হবে সরকারের আইন লঙ্ঘন করে অন্যায়ভাবে তা না দেয় আত্মসাতে সামিল হতে পারে কোনো কোনো প্রক্রিয়ায় চেয়ারের ওই পাশে টেবিলের ওই পাশে চেয়ারে বসে কেউ আত্মসাত করছে আর কেউ বা এই পারে বসে আত্মসাত করছে আত্মসাত সব দিক থেকেই হচ্ছে আর এই আত্মসাতের কারণে উন্নতি হচ্ছে না উন্নয়ন হচ্ছে না অবকাটা ধ্বংস হয়ে যাচ্ছে আর এর মূল কারণ কবিরাগুনা ছড়িয়ে পড়ছে সর্বত্র তৌবা করছে না কেউ যদি তৌবা না করে তাহলে অবশ্যই দুনিয়ায়ও সুখ হবে না পরকালেও সুখ হওয়ার কথা নয় বন্ধুগণ অন্তত বিশেষ করে একটি বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা বিভিন্নভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রের সম্পত্তির পাহারাদার হিসেবে দায়িত্ব নিয়েছেন আল্লাহর ওয়াস্তে রাষ্ট্রের সম্পত্তি আত্মসাত করবেন না তাহলে যথার্থ তও বা করলে কোনো কিছুই কবুল হবে আর সাধারণ নাগরিক হিসেবে যারা রাষ্ট্রের বিভিন্ন পাওনা রাষ্ট্রের বিভিন্ন আমানত আমাদের কাছে রয়েছে তাও আমাদেরকে দিতে হবে তাও স্বীকার করা যাবে না আর অবশ্যই তা আত্মসাহ করা যাবে না বন্ধুগণ আল্লাহ আলাহ তালা এবং তার প্রিয়ত ভাবিব মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম এই পৃথিবীতে আমাদের সুন্দর জীবন যাপনের নিশ্চয়তার জন্যই। গনিমতের মাল তথা রাষ্ট্র সম্পত্তি রাষ্ট্রীয় কুষাগার আত্মসাত করাকে হারাম করেছেন কবিরা গুনা বলেছেন আসুন না আমরা এর বিরুদ্ধে সুচ্চার হই নিজেরাও বেঁচে থাকি এর থেকে পরিবার পরিজন আপন জন দেশ আর জাতিকে রক্ষা করি এর থেকে আল্লাাদের সকলকে হেফাজত করুন আমিন হ্যাঁকুম আরাহমতুল্লাহ Thank <laughs> you.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 थ जार्पर्के महान आल्लाशेजाम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 जयंट डर जाके नायक देख अर्धांगिनी नांगी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे डीज टी बांगल